মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাত আল্লাহ রসৌলিল্লা ও আল্লাহ ওয়াসবি আজমাইন আহাবাদ সম্মানীয় দর্শক মন্ডলী সকলকে পিস বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ইসলাম ও আজকের মুসলমান এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা এক একটা বিষয়ের উপরে আলোচনা করছি আমরা যে আলোচনা করছিলাম মানুষের প্রতি অন্যায় বা জুলুম বা অত্যাচার করাটা যে কত বড় অপরাধ এবং সেই অত্যাচার শুধু মানুষের জন্য নয় সেটা যদি সেই সমস্ত লয়ার অ্যানিম্যাল যেগুলো গৃহপালিত জন্তু জানোয়ার যেগুলো সেগুলোর উপরেও যদি আমরা অন্যায়ভাবে জুলুম করি তাহলে সেটারও আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ সবানহতলার কাছে আমাদের জবাবদিহি হতে হবে সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে ঠিক সেই রকমই একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আনুগত্য করা এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেক মুসলমানের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য অবশ্যই থাকা দরকার জীবনের মধ্যে অনেক পরিবর্তন আসবে এই আনুগত্যের মাধ্যমে তাহলে এই আনুগত্য আমরা কার করব কেন বা করবো আল্লাহ রাবুল আলমীর আমরা সৃষ্টি এবং আমরা বিধানপ্রাপ্ত সৃষ্টি আমাদেরকে আল্লাহ রাবুল আলমী বিশেষ একটা উদ্দেশ্যের জন্য তৈরি করেছেন পক্ষান ধরে অন্যান্য জীব যত আছে এরা দুনিয়ার ভারসাম্য রক্ষা করে চলেছে এবং এরা সমস্ত আমাদের অধীনে কিন্তু আল্লাহ যে এখানে আমাদেরকে তৈরি করেছেন এইখানেই মূল ইতাহাতের কথাটা আসবে এবং মূল আনুগত্যের কথাটা আসবে তিনি আমাকে সৃষ্টি করলেন তিনি আমার বাঁচার জন্য যাবতীয় উপাদান দিলেন এবং তিনি আমাদের জন্য এক জীবন দিয়েছেন ইহলৌকিক জীবন এবং এর এরপরে আরেকটি জীবন রেখেছেন তার নাম রেখেছেন পরলৌকিক জীবন তাহলে এই যখন দুটি জীবন আমাদেরকে দেয়া হয়েছে তখন আমরা শ্রেষ্ঠ জীব হিসাবে এবং তার বিধানপ্রাপ্ত জীব হিসাবে আমাদের কাছে আল্লাহর কিছু বিধিবিধান আছে সুতরাং বিধিবিধান যেখানেই থাকবে যেখানে আইনের প্রশ্ন থাকবে সেখানে ইতাহের কথাটা আপনিতেই চলে আসবে আনুকত্যের কথাটা আপনিতেই চলে আসবে তো আল্লাহ রাবুল করানে কোরআনে করিমের ভেতরে তাই বলেছেন আল্লাহ রেমরা আল্লাহ দাতা। এবং তারপরে রাসুলের ইতায়ত করো কেন আল্লাহ রাবুল আলমিন তার রাসুলকে যেগুলো মাধ্যমে জানিয়ে দেন সেগুলো আল্লাহর রাসুল তিনি তখন আমাদেরকে জানিয়ে দেন সেগুলো হচ্ছে বিধান কাজে উনি যেমন আমাদেরকে সারিয়াত দেন নিজে থেকে দেন না আল্লাহর পক্ষ থেকে দেন এবং আল্লাহ রবুল আলমিন ওয়াহির মাধ্যম দিয়ে দেন সরাসরি দেন তো এই জন্য যে কোনো ফরমান যে কোনো আদেশ নামা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে হোক এবং আমার রাসুলের পক্ষ থেকে হোক সেগুলোর প্রতি আমাকে বলা হচ্ছে কি ইতাহাত ইতাহাতের মানে হচ্ছে তাকে কায় মনে অনুসরণ করা এবং তার সে সমস্ত আহকামের বিপক্ষে গিয়ে বিদ্রোহ ঘোষণা না করা এবং সেখান থেকে মাথাছেন যে আতি উল্লাহ আতিউর আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাহাত করা এটা প্রত্যেক মুসলমানের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এবং আখেরাতের জীবনে সুখ একটা পথ কারণ আমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য ছাড়া আমাদের শেখ যে বললেন কোরআনে যেটা পাঠ করেছেন ওখান থেকে তিনি এই কথাই বলতে বলতে চেয়েছেন যে সর্বপ্রথম আনুগত্য করবো কার আল্লাহ এবং তার রাসুলের আতিহিক রাসুল তারপরে স্টেজ আসছে যে এবং তোমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের আনুগত্য করো তাদের আনুগত্য আমরা কেন করব এখানে প্রশ্ন শুধু কি তারা উলিল হলে কি আমরা তাদের কথা মানব না এই জন্য মানব না তাদের কথা যদি তারা কোরআন এবং হাদিসের আল্লাহ এবং তার রসোলের কথার বিরুদ্ধে যান তখন আমরা তাদের আনুগত্য করব না তো শর্ত হলো আমাদের যারা দায়িত্বশীল ব্যক্ত রয়েছেন আমাদের যারা নেতা রয়েছেন যারা মোড়ল রয়েছেন তাদের কথা মানার শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং হাদিসের আনুগত্য করবে এবং কোরআন এবং হাদিসের কথা বলবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা মেনে চলবো যেমন আবাকা সিদ্দিক রাজিয়া আল্লাহ আনহুক খলিফা হওয়ার পরে পরেই তিনি বলেছিলেন যে হে মানব সকল হে লোকসকল তোমরা আমাকে মুসলিম জাহানের খলিফা করেছ আমি তোমাদের খলিফা তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সহযোগিতা করবে আমার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আবর করার এবং সহি থাকবো আর যখনই আমি তার বিরুদ্ধে যাব। তখন তোমরা আমার আনুগত্য ছেড়ে দেবে এবং আমাকে তোমরা বলবে যদি আবাকার সিদ্ধি রাজ আনহর মতো একজন নেতা একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি এই শর্ত আরো করেন তাহলে আমাদের জন্য সেটা বলতেই হবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা সরকারি ভাবে নির্বাচিত হন অথবা আমাদের গ্রাম্য যে সমস্ত নীতি নিয়ম আছে তার ভিত্তিতে দায়িত্বশীল ব্যক্তি হন তাদের সকলের কথা আমরা মানব যদি তারা কোরআন এবং হাদিসের মতো কথা বলেন এটা মানতে বাধ্য জি আর যদি তারা বিরোধিতা যান তাহলে আমরা তাদেরকে বলবো যে এটা কোরআন এবং হারিসের বিরোধী তাদের সংঘাতে আমরা যাবানো বোঝাবানোর চেষ্টা করব। এটা একটা পর্যায়ে হলো আর দ্বিতীয় পর্যায় হলো যে এখানে দায়িত্বশীল ব্যক্তি হোক অথবা না হোক আমরা আগে শুনেছি যে প্রতিটি মানুষ কম বেশি দায়িত্বশীল ছোটো ভাই বড়ো ভাইয়ের আয়ত্তধীন রয়েছে স্ত্রী তার স্বামীর আয়ত্তধীন রয়েছে অর্থাৎ স্বামী হচ্ছে তার স্ত্রীর দায়িত্বে এবং তার ছেলেপীড়ের দায়িত্ব রয়েছে অনুরূপ যে গ্রামের মরল তার একটা দায়িত্ব রয়েছে তাই আমরা যখন মানে গ্রামের বা দিয়ে আমরা পরিবারে আসব। তখন আমাদের খেয়াল করতে হবে যে ছোটরা বা ছেলে এবং মেয়েরা এবং স্ত্রীও সে তার স্বামীর এবং ছেলে মেয়ে তার পিতারা কি করে আনুগত্য করে তবে পিতা যেন এরকম বলে যেমন কিসে আনুগত্য করবে আর কিসে করবে না একটা লোক সে পিতা আমি সাধারণভাবে বলে দিলে হবে না যে আনুগত্য করতে হবে একটু পরিষ্কার করে দেওয়া হয় একজন পিতা তার ছেলেকে বলছে যে তুমি ফজরের নামাজ পড়তে যেও না তোমার কালকে সকাল সকাল উঠতে হবে বাজারে যেতে হবে সকাল সকাল উঠতে হবে সেহেতু তুমি ফজরের জামাত নামাজ পড়তে যেও না তাহলে ক্ষেত্রে বড় তোমাকে আদেশ করছে তাহলে কি আমি বলবো ওই ছেলে ওই পিতার কথা এখানে আনুগত্য করবে ঘরে ঘুমাও আর নামাজ পড়তে যেও না এ কথা বলতে পারি না সেক্ষেত্রে সে অবশ্যই কথা যাবে নামাজ পড়তে যাবে নামাজ পড়তে আমার বিয়ে আমি চাই না যে আমি কিছু টাকা পণ যেটা আছে পণ আছে সেটা আমি নি কিন্তু আমার পিতা বলছে যে না তোমাকে পোন ছাড়া আমি না তাহলে আমি কি করি আমি পিতা কথা মানব না আমি ইসমা হাদিস কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না যেখানে আমাদের খালেখাৎ আল্লাহর বিরুদ্ধে যাবে ক্ষেত্রে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না সে নেতা হোক আর পিতা হোক আর যা কে হোক আমরা একটি হাদিসের ভেতরে তোমরা আমার সুননাথকে আঁকড়ে ধরো এবং আমার সুননাথের পরে খোলাফায় রাশেদিনের যেগুলো আছে সেগুলোকে তোমরা মজবুত ধরে রাখো তার মানে এইখানে একটা ভ্রম মানুষের মধ্যে হতেই পারে অনিবার্য নাকি বা ওইটার অনুমানে এখনকার দিনে যদি কেউ শাসক হয় বা কেউ খালিফা হয় তো তাহলে তার নির্দেশ কি আমাদেরকে মেনে চলতে হবে এরকম একটা মানে বিভ্রান্তি মানুষের মধ্যে সৃষ্টি হয় সেক্ষেত্রে বলতে হবে যে শরিয়াত যে পর্যায়ের আমার কাছে আসার সেটা তো আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে দিয়ে শেষ করে দিয়ে পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ তো অতএব বিষয়ে আর কেউ আমাকে কিছু দেবেন এটা আমরা আর আশা করব না কথা হচ্ছিল যে আল্লাহ এবং আল্লাহ রাসুল যে শরিয়াত আমাদেরকে দিয়ে দিয়েছেন সেখানে আর কোনো সংযোজনের প্রয়োজন নেই সেই হেতু ওই পর্যায়ে আমরা তাকে দেখব না যখন আমরা খোলাফায় রাশেদিন পর্যন্ত আসবো তখন দেখতে পাবো কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু আইনের প্রয়োজন হয় সেই আইনগুলো আস্তে আস্তে আস্তে আস্তে নিচু পর্যায়ে চলে আসবো আমরা এখন পর্যন্ত যদি চলে আসি তাহলে যারা আমাদের হয়তো ইমাম আছেন যারা আমাদের হয়তো আমির আছেন যারা আমাদের মধ্যে মানে মান্যবর আছেন আলেমে দিন আছেন যাকে আমরা পেশোয়া বলতে পারি এই সমস্ত লোক পর্যন্ত আমরা চলে আসবো তো সেই ক্ষেত্রে সমাজের সুধার কল্পে সমাজের সংস্কারের কল্পে যদি কিছু আইন তৈরি করতে হয় এই আইনগুলো হচ্ছে কি ওই আইনের প্রশাখা মানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আইনের সাথে কোনো সংঘাত তারা ঘটাবে না এগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গিয়ে সমাজ পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত আইনগুলো করা হবে সেগুলোকে আমাদেরকে মানতে হবে সেখানে যদি আমরা অমান্য করি তো তাহলে পরে ওই হাদিস অনুযায়ী আমরা কি করলাম এবার ওই কথায় চলে আসবে যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ইতাহাত আমাদের করা হলো না কেন যে আল্লাহ রসুল সেখানে বলে দিয়েছেন যে আমার পরে খোলা ফের আশেদিনের তোমাদেরকে কি করতে হবে ইতাহাত করতে হবে তাহলে ইতাহাত মানে বিরতি নিয়েছি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ বিরতির পর আবার ফিরে আসছি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 नल मध्य सेक्ति जैर टॉसा धन सम्पद नहीं तक रसुल्लाम दिन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 তার উপর চাপানো হবে শেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই মুসলিম চতুর্থ খন্ড সংখ্যা السلام عليكم ورحمة الله وبركاته الملك Oh in this time everywhere i see on tv people talking trash about me i think but what they don't hate it's if we can't great little wonders at their best. Bishoy Shishwura, Paraburti Anushthan, Peace TV, Bangalaya. Assalamu alaikum wa rahmatullah. Abar Birotir Pharah Firayalam. Aapna Rama der Saddi chen. Boli Allah Subhanahu wa ta'ala ar asesh proshongsa. Alhamdulillah. Aamra jye alachana e chilaam, ebang Sheikh Sahib, jye alachana gorge silen anugato karar baparek khalafai der jugeer যে আনুগত্য এবং সিস্টেম বা পদ্ধতি সেটা সর্বপ্রথম আনুগত্য করবো কার আল্লাহ এবং তার আসুলের আতি উল্লাহ ও আতি তারপরে স্টেজ আসছে যে তোমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের আনুগত্য করো তাদের আনুগত্য আমরা কেন করব এখানে প্রশ্ন শুধু কি তারা বলিল আমরা কি আমরা তাদের কথা মানব না এই জন্য মানব না তাদের কথা যদি তারা কোরআন এবং আল্লাহ এবং তার বিরুদ্ধে যান তখন আমরা তাদের আনুগত্য করব না তো শর্ত হলো আমাদের যারা দায়িত্বশীল ব্যক্ত রয়েছেন আমাদের যারা নেতা রয়েছেন যারা মোডল রয়েছেন তাদের কথা মানার শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং হাদিসের আনুগত্য করবে এবং কোরআন এবং হারিসের কথা বলবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা মেনে চলবো যেমন আবাকার বলেছিলেন যে হে মানব সকল তোমরা আমাকে মুসলিম জাহানের খলিফা করেছ আমি তোমাদের খলিফা তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সহযোগিতা করবে আমার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আবুবাকার কোরআন এবং শহীদ সুনতরে থাকবো আর যখনই আমি তার বিরুদ্ধে যাব তখন তোমরা আমার আনুগত্য ছেড়ে দেবে এবং আমাকে তোমরা বলবে কিনা আবাকাশের দিক রাজা আল্লাহ মতো একজন নেতা একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি এই শর্ত আরোপ আরোপ করেন তাহলে আমাদের জন্য সেটা বলতেই হবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা সরকারিভাবে নির্বাচিত হন অথবা আমাদের গ্রাম্য যে সমস্ত নীতি নিয়ম আছে তার ভিত্তিতে দায়িত্বশীল ব্যক্তি হন তাদের সকলের কথা আমরা মানব যদি তারা কোরআন এক হারিসের মতো কথা বলেন এটা মানতে বাধ্য জি ও হাদিসটার অর্থ রসদুল সাল্লাহ ইসলামের এইটাই ইঙ্গিত ছিল যেমন তিনি ভেবেছেন যে আমার যুগে যে সমস্ত বিধান আহকাম আমি দিলাম এটা তো পরিপূর্ণই কিন্তু এমন যুগ আসবে এমন নতুন নতুন জিনিস তৈরি হতে পারে সেই জিনিসের ভিত্তি করে বা সেই সমস্ত ভিত্তি করে আবার ইসলামে কোনো বিধান দেওয়ার প্রয়োজনীয়তা হতে পারে তো এই হাদিস থেকে বলে নিতে হবে যে তারপরে যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আসবেন তারা হাদিস এবং কোরআনে এই সমস্ত বিষয়গুলোর উপরে যে ডিসিশন দেবেন সেটা আমাদের মেনে নিতে হবে এটা অসর্ত হলেও হাদিস কুমানে আলোকে সরাসরি না থাকলেও যে নিশ্চয়ই হাদিস কুমানে তার গন্ধ আমরা পাবো এটা আমাদের আমাদের বিশ্বাস কারণ আল্লাহ সুবাহতালা বলেছেন মা ফরাতফি কিতাবা মিনশাই আমরা এই কিতাবের কোনো মৌলিক জিনিস বলতে আমরা বাকি রাখি নাই ছাড়ি নাই সব জিনিস তার মৌলিক বলা আছে সুতরাং হাদিস কুমার আমরা চলছিল তার আলোকে আমরা এই সমস্ত জবাবগুলো পাবো তা সেগুলো আমরা পাবো কাদের মাধ্যমে বুঝতে যারা ওলমা আছে যারা প্রচেষ্টা চালিয়ে হাদিস কুমারে যারা তাদের মধ্যে দক্ষতা আছে তারা একটা গবেষণা চালিয়ে একটা সিদ্ধান্ত দেবেন श्रोतनेर सुनता आदेश दिए ठीक अनुगत्य करते अनुगत्य करते दायित्वशील व्यक्ति अनुगत्य कर এর একটা মানে কেমন করে আনুগত্য করতে হবে বাস্তব চিত্র আল্লাহ আমাদের নামাজ পড়া যে ইমাম নামাজ পড়ান তিনি শব্দ তারা হয়তো এক লক্ষ মানুষ যদি সেখানে নামাজ পড়েন হেরাম সাহেব দেখা যায় লক্ষ লক্ষ লোক নামাজ পড়েন শুধু একটা উঠছে বসছে একটা বিশাল একটা ট্রেনিং আনুগত্যের মুসলিম জাতিকে পাঁচ ওয়াক্ত এইভাবে ট্রেনিং নিতে হচ্ছে একটা নেতার বা একটা দৈনন্দিন জীবনে কি করছি একটা ইমামের আনুগত্য করছি উঠা বসা করছি তো আমার মনে হয় যে সত্যিকারের এই সমস্ত ট্রেনিং যদি আমরা বাস্তবে সঠিকভাবে দিয়ে থাকি তাহলে মুসলিম জাতি এক ইমাম এবং এক নেতার মানে এশারায় তারা উঠবে এবং বসবে অভাব ধরুন একটা হেডমাস্টার আছেন বা হেড শিক্ষক আছেন তিনি তো মাদ্রাসাটার হেড প্রধান তিনি তাহলে তিনি যেগুলো আমাদের আদেশ করবেন এটা আমাদের মঙ্গলের জন্য করবেন তিনি যদি আজকে পঞ্চম পিরিয়ড পরে তিনি ওভারবেল বাজিয়ে দেন যে আজকে আর ষষ্ঠ ঘন্টা বা সপ্তম ঘন্টা হবে না নিশ্চয়ের পেছনে কোনো কারণ থাকবে তিনি অকারণে এই এই কাজটা করতে যাবেন না অতএব আমি তার কারণ জানি বা না জানি আমি সঙ্গে সঙ্গে কি করি বিদ্রোহ করি কেন বাজানো হলো কেন সপ্তম পিরিয়ডটা হলো না তাহলে সেখানে এইভাবেই আমরা দেখি যে আমরা আনুগত্যহীন হয়ে পড়ছি আর এই আনুগত্যহীনতা যখন ব্যাপকতা আকার নিচ্ছে তখনই সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলার বিশৃঙ্খলা যখন জন্ম নিচ্ছে তখন সেইখানে আর ওই ইসলামী পরিবেশ আর থাকছে না সেখানে মনে হচ্ছে কি যেন একটা বেলের লাপোনা এখানে কোনো নিজাম নেই কোনো শৃঙ্খলা নেই কোনো কিছু নেই এই থেকে যদি একটু আগে আসি নিজেদের বাড়ি পর্যন্ত আসি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বিশেষ করে যে সমস্ত পরিবারে শিক্ষিতা স্ত্রী আছেন এবং শিক্ষিত স্বামী আছেন এবং তার থেকে আর এক ধাপ আগে আমি উঠে এসে বলছি যে সমস্ত পরিবারে স্বামী স্ত্রী উভয়ে চাকরি করেন এই এইরকম ক্ষেত্রে এই আনুগত্যের এতটা প্রকট অভাব দেখা দিচ্ছে যে এগুলো অবর্ণনীয় এই সমস্তা বাবা আসছেন গ্লাস আমি তা পান করি কি একটু আমি হাওয়া খাই কি আমি একটু স্নান যাব কি কাপড়টা একটু কেউ ধরে নেবে কি আমি এখন ক্ষুধায় আছি আমাকে একটু পানি দেবে সেক্ষেত্রে আনুগত্যের এতটা অভাব বোধ করা হচ্ছে যে সরাসরি উত্তর আসছে তুমি যে কাজ করে এসেছি আমি সে কাজ করে এসেছি আনুগত্যের সীমাটা কত ভাবে লঙ্ঘিত হয়েছে যদি স্বামীর নির্দেশ হয় যে তোমার কোলের বাচ্চা কাঁদবে একে সামলানো আমার পক্ষে সম্ভব নয় তুমি একে নিয়ে যাও সেখানে আনুগত্যের কি রূপ ফুটে উঠছে আমি বাচ্চা সামলাব না আমি আমার দায়িত্ব সামলাবো কাজে আমি আমার দায়িত্ব চললাম দায়িত্ব পুরুষের খাওয়ানো দাওয়ানোর ইনকাম করা সব পুরুষের পুরুষ যদি সে এককভাবে চাকরি করেন বা উপার্জন করেন আর মেয়েদের আসল কাজ হলো ঘরে তাদের সংসার সামালানো ঘরে সব কিছু করা ছেলেদের তার বিয়াত দেওয়া ইত্যাদি ইত্যাদি এরপরেও যদি কোনো স্ত্রীর কোনো মা বাইরে কাজ করতে পারেন চাকরি করেন সেটা আমরা বলবো না সেটা হারাম কিন্তু যখন এই রকম পর্যায়ে আজ আসবে স্বামীকে বলবে তুমি তোমার ছেলে সামলাও ছেলে সামলানোর দায়িত্ব নয় স্বামী সেটা স্ত্রীর তুমি যদি সেইটা না সামালতে পারো তাহলে তোমার জন্য ছেলের সামলানোর দরকার বেশি আর এটা দায়িত্ব হচ্ছে ছেলে সামলার দায়িত্ব স্ত্রীর আর বাইরে যাওয়া দায়িত্ব হচ্ছে পুরুষের পুরুষের আর যদি কেউ সে ঘরেও কাজ করতে পারে বাইরেও কাজ করতে পারে আমি বলবো যে ওই আলোচনা থেকে যেটুকু ভেসে আসছে আমাদের শ্রোতারা যেটুকু বুঝছেন যে বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এখন একে অপরের আনুগত্য থেকে দূরে সরে থাকা এবার যে এক্সাম্পলটাও আপনি দিলেন যে দুজনে স্বামী স্ত্রী শিক্ষক শিক্ষিকা স্কুলে আসার পরে দুজনে যে একটা ইগো প্রবলেম অর্থাৎ আমি ওর থেকে কম নয় ও অশিক্ষক আমিও শিক্ষক তাহলে এই যে নিজের জেদটাকে বজায় রাখা এবং এই যে নিজের জেদে নিজেকে ধরে রাখার জন্য একে অপরের যেটা অধিকার বা তার যে আনুগত্য করা আমি মেয়ে হিসেবে মেয়ের যে আমার উচিত সেই স্বামীর প্রতি আনুগত্য থাকা তাকে যথাসময়ে যেটা দরকার সেই দরকার পূরণ করে দেওয়া তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা যখন একটা লেভেলে চলে যাই নিজেকে যখন একটা বেশি শিক্ষিত মনে করি তখনই ওই জিনিসগুলো আমরা ভুলে যথা এত শিক্ষিত অথচ যখনই এই আনুগত্য ত্যাগ করে দেয় তখন উভয় সংসারের মধ্যে একটা জ্বালা একটা অশান্তি হতে পারে তারা কত ইনকাম করছে দুজনের ইনকাম পঁচিশ হাজার ত্রিশ হাজার করে পঞ্চাশ হাজার ইনকাম কিন্তু মানসিক যে একটা সুখ মানসিক যে একটা শান্তি দাম্পত্য জীবনের ওটাই তো আসল শান্তি আর সেখানে প্রথম জিনিসটাই লোকেরা দেখছে কি আনুগত্য রাসুল কি বলেছেন যে হ্যাঁ এই বলেছেন তাহলে কেবলা হচ্ছে যে বায়তুল মক্কাদ্দ থেকে এবার মুখ ফিরিয়ে আমাদেরকে কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে জি ছিল সবাই বলছে যে হ্যাঁ এটা লাভবায়ক এটা ঠিক কথা আল্লাহ রসুল এই প্রিসক্রিপশনই আমাদেরকে সেই সোনালি যোগদান করেছিল আর এই আনুগত্য যখন আমাদের কাছ থেকে পালিয়ে যাবে আর আমরা যখন হয়ে যাচ্ছি, সেটা আমাদের শিক্ষার ক্ষেত্রে হোক আমাদের পরিবারের ক্ষেত্রে হোক বা আমাদের ব্যবসা ক্ষেত্রে হোক আমাদের রাষ্ট্রীয় জীবনে হোক আমাদের হাট বাজারেই হোক আনুগত্য বস্তুটাই হচ্ছে মূল্যবান জিনিস এটা যদি লঙ্ঘিত হয়ে যায় তাহলে সে জন্ম দেবে বিশৃঙ্খলা একটা বিরাট একটা অংশ এবং এই আনুগত্য মতো যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজের মধ্যে আমাদের নিজস্ব পারিবারিক জীবনে একটা সুখ নেমে আসবে শ্রোতাদের উদ্দেশ্যে বলবো আমরা যেন এই আলোচনার মধ্য দিয়ে হেদায়ত গ্রহন করি নাসিহত গ্রহন আল্লাহ আল্লাহজন আমাদেরকে এই আনুগত্যপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করেনা ইলাম রবিল্লা আলমিন আসসালামাইকুম আহমতুল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 सम्पर् कीसलमर अन्य नीतिमला अनुष्ठान जो इसलमी लेंदेन कल रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांगे पीटिवी बांगल्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 श्वजहान परचालनारण सुंदर एक विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तुम